সমিল্ রহমানুর রহি হ দীন মনু ইরি কম মিনল্লীন উতল কিতা বুকিও ফরি কম মিনাল দীন উত কিমানি কুমক ফির শ্রোতা উপস্থাপিত হচ্ছে কয়েকজন ইহুদি যখন তারা আউস এবং গোত্রের সাহাবিদের উপর সাহাবিদের নিকট অতিক্রম করছিল তো ফাজ তো আউস এবং খজরাজের সাহাবিদের পারস্পরিক মহাব্বত তাদেরকে ক্রধান্বিত করে তুলল ফায়দাকা রাহম বিয়া ফিতাম ফায়দাকা রাহম তখন ওই বাহাজুল ইহুদ সে আউস এবং খজরাজের সাহাবিদেরকে স্মরণ করালেন বিমা কানাবাই না জাহিলিয়াল ফিতান জাহিলি জামানায় তাদের মাঝে যেসব ফিতনা হয়েছিল যুদ্ধ বিগ্রহ হয়েছিল সেসব কথা তাদেরকে স্মরণ করালেন ফাত শাহারো তখন তারা পরস্পরে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেল ওকাদু ইয়াতুন এবং তারা পরস্পরে যুদ্ধে লিপ্ত হওয়ার উপক্রম হয়ে গেলেন তখনই এতটা নাজিল হল ইয়া ইনু কিতাব। তোমরা যদি কিতাবিদের একদল লোকের কথা মানো তোমরা যদি কিতাবিদের একদল লোকের লোকের অনুসরণ করো ইয়ারুদ্দ কুম বা দা ইমান কাফিরিন তাহলে তোমরা ইমানদার হওয়ার পর তারা তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে ইয়ারুদ্দো কুম বা আদা ইমান কাফির মুসলমান হওয়ার পর তারা তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে কিভাবে অবলম্বন করবে সামনে আয় আল্লাহর আয়াত করে শোনানো হচ্ছে এবং তোমাদের মাঝে আল্লাহ রসুল বিদ্যমান ও মাইয়া বিল্লাহ যে কেউ আল্লাহকে আঁকড়ে ধরবে আখড়ে ধরবে তিরস্কার করার জন্য আসছে অর্থাৎ আল্লাহ কিতাব আল্লাহর কিতাবকে যে আখড়ে ধরবে হুদিয়া ইলাসি রাহাতি দেখো জমানায় তাদের মধ্যে যে যুদ্ধবিগ্রহ হয়েছিল সেই যুদ্ধ সংক্রান্ত আসার তারা বলতে শুরু করলো একদম তো স্বাভাবিক কথা মনে আসে তো এই নিজেদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এক যুদ্ধের লেগে গেছে রসুল সাল আলী এখানে আসেন আসার পরে তাদেরকে তোমরা যদি কিতাবীদের এর্তেবা করো কি কোনো ব্যাপারে কিতাবিদের কথা শুনে নাও কিতাবিদের মধ্যে আহলে কিতাবদের মধ্যে সবার না কোন একটা যদি এতেবা করো তাহলে তারা কি করবে তারা তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে কাপের বানিয়েছে এরপরে মুসলমানদের এই হালাতের আর পরবর্তী উন্মার জন্য এই আয়ত্ত হবে যে রসুল সাল আলী আসাল্লামের আহাদিস সহি তরিকা তোমাদের কাছে আছে তো হুজুর আছে হুজুরের দ্বারা উদ্দেশ্য তোলে আসলে এইটাই যে হুজুরের পক্ষ থেকে হেদায় সেটাও তোমাদের কাছে আছে অতএব তোমরা কিভাবে আল্লাহর দিন ছেড়ে দিয়ে কাফেরদের কাছে যাও এরপরে বলতেছেন আল্লাহ তহা যে যে কেউ আল্লাহকে আঁকড়ে ধরবে অর্থাৎ আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে ফকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম সে তাকে অবশ্যই হৃদয়ে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখানো হবে হুকুমটা আন হুকুমটা আন ইয়া ইয়াল্লা দিন তো এই আয়াতের মধ্যে এই কথাটা বোঝা গেছে যে মুসলমানদের মধ্যে যখনই মুসলমানদের মধ্যে নিজেরা নিজেরা যুদ্ধবিগ্রহে লিপ্ত হয় বা এমনি তারা কাছে কাফেরদের পথ ধরছে যার ফলে বিল্লাহাম বিল্লা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে প্রত্যেকে হেদায়ত পেয়ে যাবে আল্লাহর কিতাবে তো কথা একটাই তো থাকবে তো এই বিষয়টা প্রথম আয়াতে ইশারাতান বলা হলো। যে এই কুফরি হালাত থেকে ফিরে আসার উপায় হলো যে তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো এবং কাফেরদের এর্তেবা ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো তো পূর্বের আয়াতের খোলাসা হলো দুটা কথা একটা হলো তোমরা যদি কাফেরদের এরতেবা করো তাহলে সেটা তাকোয়ার খিলাফ কাজ হবে এই তাকোয়ার খিলাফ কাজটা যদি করো তাহলে তোমাদের মধ্যে কিন্তু এই এখতেলাখটা হবে আর এটা থেকে বেরিয়ে আসার পথ হলো যে তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে পরবর্তী আয়াতে এই দুটা কথাকে স্পষ্ট করে বলতেছে তোমরা আর হলো আর শুননা সেটা তো কিতাব উল্লা সেই হিসাবে তো আসবেই শুকুর গুজারি করা হবে আল্লাহ নাফরমানি করা হবে না শুক্রী করা হবে না আলিয়া হাক্কা তুকির ব্যাখ্যা দিছেন তিনি বলেন যে মনসুখ হয় নাই আগের আয়াতের হাকাত দ্বারা আসলে ব্যাখ্যা এটা যে মস্তুম সেটা মস্তাহ শুক্রিয়া সেটা এবং এটা পরে আয়াতটা হলো আগের আয়াতের তাও জিহ তাহে যেটা উল্লেখ করছেন বলেন মানা কি সেটারই ব্যাখ্যা আসছে হলো মাস্তা তা তোমার তামু তুন ইসলিমুন তোমরা মৃত্যুবরণ করো না তবে এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে যখন তোমরা মুসলমান এখানে নাহিটা আসছে নাহি ইসলামের উপরে কি হবে তোমাদের মৃত্যু হয় মুসলমান অবস্থায় যেন তোমাদের মৃত্যুটা হয় মুসলমান মানে নামের মুসলমান না সব ব্যাপারে আল্লাহর হুকুমের সামনে যেন তোমার ভিতরে তাসলিমের মাদ্দা থাকে আল্লাহর হুকুমের সামনে আসে বাস এটাই আমি পালন করবো ইসলাম গ্রহণ করার পর তোমরা বিচ্ছিন্ন হইও না যে দেখো প্রথম আয়াতে আয়াতের নজুল দ্বারা যেটা বুঝতে পারতেছি যে আয়াতটা নাজিল হলো যে জন্য যে মুসলমানদের মধ্যে তফরিক সেটা ইখতলাফ সেটা আসবে কাফেরদের এ মাধ্যমে আর সেটা থেকে বেরিয়ে আসার পথ হলো সেটাকেই পরবর্তী একটু খুলে বলছেন যে মুসলমানদের মধ্যে মধ্যেমা ইয়ত এটা পয়দা হবে দুটা সিফতের দ্বারা একটা হলো তাকওয়া আর একটা হলো এসাম বিহাবলিল্লাহ দুটা সিফত যখন মুসলমানদের মধ্যে থাকবে তখন মুসলমানদের মধ্যে ইজতেমা থাকবে তাদের মধ্যে পারস্পরিক বিবাদ এটা সৃষ্টি হবে না যদি কখনো হয় তাহলে বোঝা যাবে যে দুইটার কোনো একটার মধ্যে কমতি এসে গেছে এখন রইল যে যদি অনেকগুলো জামাত দেখি তাহলে জামাত ভিন্ন হয়ে গেছে তার অর্থই হলো যেখানে এখানে তাকোয়ার একতে সাম এই দুইটা সিফাতের মধ্যে কমতি এসে গেছে এখন দুই সিফাতের মধ্যে কমতি এসে গেছে এখন যাদের মধ্যে কমতি তারা যাদের মধ্যে কমতি নাই তাদের সঙ্গে গিয়ে মিলিতে হবে এটা না ওসুল প্রত্যেকের যদি বলে যে আপনারা আমাদের সাথে আসেন আপনারা আমাদের সাথে আসেন তাহলে তো আর কখনোই দেখার বিষয় হলো অন্য হাবল ধরে রাখছে কারা হাবলিল্লা বাদ দিয়ে হাবলি গাই ধরে রাখছে কার তো যারা ধরে রাখছে তাদের আদত যদি অনেক বেশিও হয় তারপর তাদের উপরে কর্তব্য হবে ওই যারা হাবলুল্লাহ ধরে রাখছে তাদের সঙ্গে মিলিত হওয়া স্বাভাবিক নিয়ম তো এটাই বেনামাজের সংখ্যা অনেক বেশি নামাজের সংখ্যা কম সব মুসলমান এক হয়ে যেতে হবে এটা সহজ পদ্ধতি হলো যারা নামাজ পড়ে তারা নামাজ বাদ দিয়ে ফেললে এক হয়ে গেলে সবাই সহজ পদ্ধতি না এটা এই পদ্ধতিটাকে করা যাবে এজন্য জন্য উপরে তো শরীয়তের কোন হুকুমের মাদারী নাই কাসরতের উপর কোনো মাদারই নাই এজন্য যদি কোনো একটা জামাত দেখা যায় যে জামাতের আফরাত একদমই কম কিন্তু যারা সত্যিকারে এলেম রাখেন তাদের সিদ্ধান্ত হলো এই মানুষগুলো ময়াতিম বিহাবলিল্লা তাহলে এই মানুষগুলোর সংখ্যা যদি কমও হয় তাহলে সবাইকে এই মানুষগুলোর সঙ্গে এসে মিলতে হবে সেই মানুষগুলো কারা প্রত্যেক দাবি করতে পারে আমি আমরাই হলো সেখানে ওই যারা বাস্তবীলা হবে যে আসলে কোন জামাতটা ফেরকায়াসেমা বিহাবলিল্লা আর কোন জামাতটাহাবলি কারা আহলি কিতাব বা কুফারদের এত করতেছে আর কারা কুফফারদের এই ছাড়তেছে তো যারা করতেছে তাদের জন্য করণীয় হলো যারা ছাড়তেছে তাদের সঙ্গে এসে মিলিত হওয়া আর যারা কোনো নাই তাদের জন্য কর্তব্য হবে যে মিলিত হওয়ার আগে দেখে নেবে যে কোন জামাতটা কোন মধ্যে বি আহলিল কিতাব নাই তাদের সঙ্গে গিয়ে মিলিত হবে তাহলে গিয়ে নাজ পাওয়া যাবে তাহলে গিয়ে হুদিয়া ইলা সিরাত মুস্তাকিম হবে তো এখানে ইজতেমাতে জন্য দুইটা জিনিস বলা হলো একটা হলো তাকোয়া আর একটা হলো এয়াতাম বিহাবুলিল্লাহ আল্লাহর কিতাবি হলো আল্লাহর রশি যেটা আল্লাহ আসমান থেকে জমিনে ছেড়ে দিচ্ছেন এই হাবলুল্লাহ যে ধরবে সিরতে মুস্তা এটাকে বলা হয়েছে ওই যে পিছনে গেছে যে আর অরুয়া যদি মজবুত ভাবে না ধরে তাহলে হয়তো ছুটে যাব শয়তানে তাদের তাকে ফেলে দেবে সবাই জমিয়া হাল হয়েছে এটা এই তাফসীর ইয়াতে সাম হলো তাফรรুক আদমে তাফรรুক হবে ওয়া লা তাফรรকু বাদাল ইসলাম ওয়া যকুরু নি'মাতাল্লাহ আলাইকুম তোমাদের প্রতি আল্লাহ তাআলার যে অনুগ্রহ সেই অনুগ্রহের কথা তোমরা স্মরণ করো ওয়া যকুরু নি'মাতাল্লাহ আই ইনআমাহু আলাইকুম ইয়া মাশারা আল আওস ওয়াল খাযরাজ ইয কুনতুম আদা ইয কুনতুম ক্বাবলা আল মাধ্যমে আল্লাহ তালা তোমাদের তোমাদের আল্লাহ আল্লাহ অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছো হয়ে গেছো এটার সিফতি হলো যে এর দ্বারা সত্যিকারে মুসলমান যারা সত্যিকারে আল্লাহর দিন এবং আল্লাহর কিতাবের উপরে যারা প্রতিষ্ঠিত তাদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি এগুলো পয়দা হবেই ইন্না দিন রহমান এবং প্রান্তে ছিলে অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে। আগুনের গর্তের কিনারায় ছিল কুমতম আলা শফাতে জাহান নামে গিয়ে পড়তে কিন্তু আল্লাহ তোমাদের বললেন যে মুসলমান মুসলমানদের দুটা জিনিসের দ্বারা আর এরপরে মুসলমানদেরকে বিশেষ করে যারা সাহাবায় কেরাম এই ঘটনাটা আয়াত যেই ঘটনাকে কেন্দ্র করে নাজল হয়েছে তাদেরকে বলতেছেন যে দেখো তোমরাও তো এক সময় জাহান্নামের কিনারেই ছিল কিন্তু আমি তোমাদেরকে ইমান ইসলামের দৌলত দিয়ে জাহান্নাম থেকে বাঁচাই দিছি পরের আয়তের সাথে এই আয়াতের ইসলামের দৌলত দিয়ে জাহান নামের কিনারা থেকে বাঁচাই দিছি তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকা চাই এক তাফসির মোতাবেক আর এক তাফসির হলো যে তোমরাও এমন এক জামাত বনে যাও যে তোমরা অন্যান্য মানুষদেরকে দুনিয়ার অন্যান্য মানুষদেরকে এরকম জাহান নামের কিনারা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জাহনাতে নিয়ে আসবে তো তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা ইয়াদাওনা ইলাল কল্যাণের দিকে আহ্বান করবে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে খায়ের উদ্দেশ্য কি আয়াল ইসলাম ইসলামের দিকে আহ্বান করবে সুন্নতি খায়ের খায়ের কি তো যারা এতে ওয়াসনতি একই কথা ইসলাম যারা ইসলামের দিকে আহ্বান করবে ওয়া মরুন এবং সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে বাধা দেবে জন্য কেনা ফরজুকিফা কারণ এই যে হুকুমটা বলা হলো আদা ইল আল খে এবং আল আমরুব মাহরুফ আর সবার জন্য এটা সঙ্গত না জাহেলা ইন আর কেউ কেউ বলেন এটা যায় তাহলে অর্থটা কি হবে যে তোমাদেরকে এমন এক উম্মত বনতে হবে যারা যারা কিনা খায়ের দিকে আহ্বান করবে আল্লাহ বনো যারা মানুষকে খায়ের দিকে আহ্বান করবে আমরবিল মারুফ করবে নাহমুন করবে এটা হলো যদি বাটাকে জায়দ ইমিনটাকে জায়দ ধরা হয় আর যদি লিথা ধরা হয় তাহলে তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকতে হবে যারা খাইরকে আহ্বান করবে এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে তো এখানে উম্মাহদের উদ্দেশ্য করা উম্মাহদের উদ্দেশ্য করা এবার ইবনে কাসির রাহিমাহুল্লাহ আজই তাফসীরটা উল্লেখ করছেন সেটাই এবার তিনি বলতেছেন যে এই আয়াতের তাফসীরে ইয়া ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা আল বলতেছেন যে ইয়াকুলু তাআলা ওয়ালতাকুম মিনকুম উম্মাহ আই মুনতাসিবা লিল কিইয়াম বিআমরি আল্লাহ ফিদ দা'ওয়া ইলা আল খাইর ওয়াল আমর বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল এবার বলতেছেন তিনি বলেন উদ্দেশ্য হল সাহাবাহাম এবং রুয়া তে হাদিস সাহাবায় কাম বিশেষ ভাবে সাহাবাহ কাম আর কারা রুয়া তে হাদিস কারণ যদি শুধু সাহাবিরা মেজদাক হয় তাহলে এই আয়াতটা যখন সাহাবিদের জমানা পার হয়ে যাবে তখন কি আয়াতটা মূল গা হয়ে যাবে রুয়াতে হাদিস যখন শেষ হয়ে যাবে তখন আয়তের কেউ বুঝতে পারবেন এই জন্য এই আয়াতের উম্মা এবং কি রুয়ার আসলে উদ্দেশ্যটা কি ইবনে কাসির রেমুল এই উদ্দেশ্যটা ব্যাখ্যা দিতেছেন যে ইয়া আনি এটা ইবনে কাসির কথা জাহাগ তো বলছেন হলো সাহাবা খাত বলতেছেন ব্যক্তি আল মুজাহিদিন যেহাদের মধ্যে ওনারা দাওয়াত দিতেন এটা এটা বুঝাইছেন তো তো এই সাহাবাদ উদ্দেশ্য হল আল মুজাহিদিন আর রুয়াদ্যালোলামা খারা উদ্দেশ্য হল তোমরা সেসব লোকদের মত হয়েও না যারা তাদের দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কাছে তাদের কাছে চেহারা উজ্জ্বল হবে এবং যাদের চেহারা কালো হয়ে যাবে নামে তাদেরকে নিক্ষেপ করা হবে তিরস্কার করে ভা করে তাদেরকে বলা হবে অঙ্গীকার তোমরা কি কুফরি করেছিলে ইমান আনার পর তারা উদ্দেশ্য কোনদিন ইমান এনেছে উজ্জ্বল হবে তারি হা ফোন একটু জুলুম করতে চান না মানে একটু করেন না যে কোনো অন্যায় ছাড়া তাদেরকে ধরে ফেলেন না এটা কখনই করেন না আল্লাহ